আবু কিলাবাহ রদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন মালিক ইবনু হুয়ারিস রদিয়াল্লাহ তালু নবী সাল্লাহ সাল্লামের সালাদ কেমন ছিল তা আমাদের দেখালেন অতপর রুকুতে গেলেন এবং ধীর স্থিরভাবে রুকু আদায় করলেন অতপর তার মাথা উঠালেন এবং কিছুক্ষণ সোজা হয়ে দাঁড়িয়ে থাকলেন অতপর তিনি আমাদের নিয়ে আমাদের এই শায়ক আবু বুরাইদ রহমতুল্লা আলাইহি এর ন্যায় সালাদ আদায় করলেন আর আবু বুরাইদ রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় সাজদা হতে মাথা উঠিয়ে সোজা হয়ে বসতেন অতপর দাঁড়াতেন